আমরা জাবির ইবনে আবদুল্লা রাজেলাহ তালাহুকেও তিনশো পঁচানব্বই নম্বর হাদিসে বর্ণিত ব্যাপারে জিজ্ঞেস করেছি তিনি বলেছেন সাফা মারোয়া সাই করার আগ পর্যন্ত স্ত্রীর নিকটবর্তী হবে না